আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন ফোর আজকে আমরা ষোলোটি আরবি ডায়ালগ শিখব এবং সেটা টিপিআই দিয়ে অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন ভালোবাসুন সবকিছুই একসাথে এর আগে আমরা শিখেছি হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহ্ন তাহলে আমার সাথে বলুন দেখি হুয়া হুম নাহনু। আরো শিখেছি ওয়া মানে এবং ফা মানে এভাবে বা তাই ফাহুয়া মানে ফা প্লাস হুয়া তাই সে, একই ভাবে ফা প্লাস হোম, অর্থাৎ তাই তারা এবার অনুবাদ করুন দেখি ফাহুয়া তাই শে ফুম তাই তারা হাল একটি প্রশ্নবোধক শব্দ যার অর্থ কি নাম শব্দটির অর্থ হ্যাঁ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি একজন মুসলিম তাহলে উত্তরে আপনি বলবেন হ্যাঁ আমি একজন মুসলিম কিন্তু আরবিতে হল অন্ত মুসলিম নাম আনা মুসলিম হল অন্তুম মুসলিম নাম নহনু মুসলিমোন হল হু মুসলিম নাম হুয় মুসলিম হল হোম মুসলিম নাম হোম মুসলিমোন আরেকটি নতুন শব্দ বিখয়ের বি প্লাস খয়ের যার অর্থ ভালোর সাথে বা কল্যাণের উপর হাল আনা হল আন্তা বিদুলিল্লা হল আন্তর নাম নাহ্ন আলহামদুলিল্লা হাল আন্তা বিখ নাম আনা বিদুল হল বিহনুখুলিল্লা হল হুয় বি খে আলহামদুলিল্লা হল হুম বিখ আলহামদুলিল্লা তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা